শুনুন মেজবা সাহেবের ধারাবাহিক আলোচনার সপ্তম খন্ডিম গুরুদার শত মুসলমান শত মোহাম কিছু লোককে যখন নাকি জিনিয়ার ভূতে তহাসিল করে তখন তারা খাওয়া আসা দারুন খায় বলে যে এত খাওয়াতে সে কখনো খায় এত খাওয়া খাইতেছে নিশ্চিত তার ভিতরে যে জিন্দার সেই এরকম অনেক বেশি খাওয়া হয় অথবা ভূতার যুবকটা আছে এরকম ভাবে একটা বাচ্চা পর্যন্ত রোজা সরতে রাজি নাই গুরু পর্যন্ত রোজা সাপ্তে রাজি নেয় যুবক কি করতেছে রোজা রাখতে রাজি নাই নিশ্চিত তার ভিতরে শয়তান ঢুকছে তার ভিতরে কি ঢুকেছে শয়তান ঢুকছে ইগলিশ ঢুকেছে তাকে ইংলিশ আর শয়তান খাওয়াইতেছে এখন কি ইংলিশকে ভিতর জায়গা দেবেন প্রথম দিন আমি বলেছি এখন এই ব্রিজ বাইর করে না বলছি আিকল বৈতিল যার ভিতরে আল্লাহর কালাম থাকবে না তার ভিতরে শয়তান থাকবে তার ভিতরে শয়তানের তাসির ঢুকবে শয়তান করতে হলে ভিতরে কোরআন শরীফকে ঢুকতে হবে এই জন্য আমার জওয়ান ভাইয়েরা রমজানের পূর্ব থেকেই কোরআন শরীফের সঙ্গে সম্পর্কিত হয়ে যায় কোরআন শরীফ করতে আরম্ভ করে এবং মসজিদ ইমাম সাহেব আমাদের কাছে দরখাস্ত করি যে আমাদের একটু কোরআন শরীফ নষ্ট করাবেন রমজান উপলক্ষে ঠিক ভালো তো করতে পারি নাই মাম সাহেব আমাদেরকে বলেন যে আমরা ব্যস্ততম জীবন থেকে একটু সময় ব্যয় করব আমাদেরকে যদি সুরাচরা তো মস্ক করা দেন এবং একটু কোরআন শরীফের যদি নাকি হুকুম হক মাসলামসাইল তফসিল যদি বয়ান করে তাহলে হতো আল্লাহ আমাদের পরিবর্তন ঘটা দিতে পারে আল্লাহ আমাদেরকে খাটি মোমেন করে দিতে পারে এই এইভাবে যদি নাকি কোরআন ঢুকাতে চেষ্টা আরম্ভ করে দেন তাহলে শয়তান বাহিন হয়ে শয়তানার ভিতরে থাকতে পারবে না এবং আপনাকে আর দিনও খাওয়াবে না আপনাকে আর খাওয়ার জন্য উদ্বুদ্ধী করবে না আমার জওয়ানদের মধ্যে অনেক জওয়ান আছে তারা ইফতারও করবে না সেহেলিও খাইবে না কিন্তু তারা অনসন্ধে পটুয়ার পাকা যখন নাকি কোন দাবি দাবা যদি সরকারের কাছে আদায় করতে হয় সঙ্গে সঙ্গে চলে যাবে ঢাকা শহরে বা সেই যশোর শহরে প্রেস ক্লাবের সামনে যে সেই তার ছড়া হামাগুড়ি দিয়া গোড়াগড়ি করবে আর কোনো কিছু খাবে না যে সরকার সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায় না হবে সেই পর্যন্ত তিনি হাঙ্গার স্ট্রাই করবে উপবাস থাকবেন তিনি অনসম ধর্মঘট করবেন আমি যদি বলি অনেক জন সেখানে দণয়া যাবে যে পনেরো দিন আমি না খাইয়া অনসম ধর্মঘট করতে পারবে করতে পারবো সে করতে পারবো কিন্তু সকাল সন্ধ্যা রোজা রাখতে কি পারবো না কত বড় তা কত বড় ইন্টারন্যাশনাল আজাজীল তা হাসির করেছে অনসব ধর্মঘট করতে রাজি কিন্তু রোজা রাখছে কি নাই রোজাজি নাই এখন একটু বলুন তো দেখি এই আগামী রমজান যাতে নাকি আমাদের শেখায়তের ভিতর দিয়াল না যায় এই এলাকার পুরুষ মহিলা আমরা কেউই কি করবো না রোজা ভাঙব না ইল্লা দে আমরা কেউ রোজা কি ভাঙব না আমরা অবশ্যই রোজা রাখব রমজান মবারকের ইজত আব রমজান মোবারকের মর্যাদা আমরা রক্ষা করবো এবং রমজান মর্যাদা রক্ষা করার প্রয়োজন এই রমজানে আপনাদের অতীতের রমজান থেকে প্রয়োজন বেড়ে অতীতে যত রমজান আমরা অতিবাহিত করেছি আমার বয়স পঞ্চান্ন পঞ্চান্ন রমজান অতিবাহিত করেছি সবচেয়ে আমাদের সামনে যে রমজান আসতেছে এই রমজান সবচেয়ে বেশি আমার পঞ্চান্ন বছরের রমজান থেকে আগামী রমজানের গুরুত্ব অনেক অনেক বেশি আমি কি বলতে চাই আপনারা বুঝতে কি বলতে চাই বুঝে আসছে হুজুর আকরাম সাল্লাহসাল্লাম সহভাগ করা তিনি সদর মনগণে জাহাজ করতে গেলেন ইসলাম থাকবে কি যাবে ইসলাম থাকবে কি আবু জয়া সিদ্ধান্ত করেছে ইসলামকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে ইসলাম নামে কোনো কিছু যাতে প্রতিষ্ঠিত হতে না পারে শাহবা ইকরামের ক্ষুদ্র জমাত আজব অন্দ আয়ে খুদা কে চাহে আজব অন্দাজ ঐ খুদা কে চাহে জুগৌরে খুশ পোশাকি দরিদা পাও মেয়ে ছালে বড়ো আসল পড়ো হসে ইস্কো আর মহব্বতের রস নবীর মোহ আল্লাপের মহব্বত আল্লাপাকের জাতের মহব্বতে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য ইস্কের সুর হুজুরের মহব্বতে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য বদর রাঙ্গনের দিকে তারা এমন এক আশ্চর্য অবস্থা আসতেছিল যুবানই খুশ তাদের মত ছিল শুকনো যেহেতু সেদিনের দু হাজার বছর আগে বদর রমাঙ্গনের দিকে সাহাবাদের যাত্রা ছিল রমজান ছিল রঙা রঙ বাড়তে এবং তাদের পোশাকের দরিদা পোশাক ছিল তাদের জীর্ণ শীর্ণ পাউনের ছালে পায়ের কোন দুটো বুট জুতা কিছুই তাদের পায়ে ছিল না সময় এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে তমাম বইমামরা সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষনের যুদ্ধ ঘোষণা দিয়েছে যে দুনিয়াতে ইসলামকে আর থাকতে দেওয়া যায় না ইসলাম মানে সন্ত্রাসবাদ টুইনকার হামলাই শুধু সন্ত্রাসবাদ হয়। আফগানিস্তানের আল কায়দা সংস্থা ওসামাদ লাদ শুধুমাত্র হেফাজত করা এটাই শুধুমাত্র সন্ত্রাস নয় এরপরে এরাক হল সন্ত্রাসবাদী পাহাড়ের করবেতমালা জহাদ করতেছে তালাগো সন্ত্রাসবাদী এবং ভারতের সেই কাশ্মীরের তারা হল সন্ত্রাসবাদী ফেলিস্তিনের পঞ্চাশ বছর পর্যন্ত মাভন্দির জোকিত হতেছে জীবন জাতিসূত্য বিলীন সেটা হল সন্ত্রাসবাদী এবং সেলিফাইনের মর মুক্তি সংস্থা তারা হল সন্ত্রাসবাদী আইজেরিয়ার নাইজেরিয়ার মোজাই করে সন্ত্রাসবাদী বসুনিয়া মুসলমান হলে সন্ত্রাসবাদী আর তারা দুনিয়ার উপরে জুলম অত্যাচারের ইস্কিম লড়ার চাইছে যারা সে এত করে আঘাত করেছে নাগাসীমা হিনুসীমায় যারা পতন করে হয়েছে দুনিয়ার মুসলিম জাতিকে সবচেয়ে সন্ন্যাসী তারা হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় বৈরাগী তারা হয়েছে দুনিয়ার সবচেয়ে পবিত্র আত্মা যাদের কাছে সাধারণ বিবেক রয়েছে তারা এইসব সৈতাদের সৈতনই বুঝতে অক্ষম হয় নাই আর যারা সরকারের দোষবার বন্ধু হয়ে গেছে আমি প্রথম দিন বলেছি যারা এখনো আফগান জহাদের আফগানিস্তানের মুসলমানদের আমেরিকার তালে মনে মনে ঘৃণা করতেস তারা মনে মনে হবে খুলে গেছে। যারা মুখে মরিতেছে তারা কাজল খুঁজে গেছে তারা রেগুর চন্দ্রের কাজ না পড়বে তারা কখনো মুসলমান হইতে পারবে না যে সমস্ত মুসলমান হুজুরবল এক শরীরের অঙ্গের মতো শরীরের অঙ্গের এক জায়গায় যদি ব্যথা হয় তোমার শরীর তার ব্যথায় বচিত হয়ে যায় কোন অঙ্গ যদি ব্যথা না হয় তাহলে বুললে বৈশ্বারৈশেষে আক্রান্ত হয়ে গেছে বাঁচে আক্রান্ত হয়ে গেছে সে অঙ্গকে প্রতিফলতে হবে সে অঙ্গ আর শরীরের সঙ্গে থাকার অভিযুক্ত নয় মুসলিম জাহানের বিরুদ্ধে হুমকি মুসলিম জাহানকে ধ্বংস করার পর তারা এখনো তোমরা অশ্লীল ছবি সিনেমা দেখার পাগল এখনো মাদ গজাব পাগল এখনো মানে নাইট ক্লাবে তোমরা রাত যাপন করতেছ তাইলে তোমরা কি এখন আর মুসলমান রইছ মুসলমান নামে রয়েছ কিন্তু তোমরা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছ তোমাদের হাসর জনাবের রসুরুল্লাহ করতে পারো না তোমার হাসর সাহবাইলামের সঙ্গে তোমরা আশা করতে পারে না এবং যে দেশে ইসলাম আফগানিস্তান থেকে সেই দেশের উপরে বিপন্ন মসিবত আর তোমাদের অন্তরে দুঃখ আর জ্ঞা নাই তুমি ডিক্লারেশন আমি মুসলমান না আমি রাখা থাকি তাহ অাইনের জন্য চেষ্টির নাম শুনছেন কিভাবে সব শহরের নগরে বড় বড় ড্যাগ পাতিয়া লাল সালুদিয়া সাজা সবের নামে কি করা হইতেছে পয়সা কালেকশন করা হইতেছে কিছু কিছু সুন্দর তাবরক আপনারাও পাইতেছেন আর যারা ড্যাগ তারা তারাও মোট অঙ্কের প্রয় হইতেছে এনেমিত আপনারা সাজা সবকে চিনেন না চিস্তি তো চিনেন কে চিস্তি জানেন চিস্তি কি অধিকাংশই বলতে পারবেন চিস চা সেন তা চিস্ট একটা গ্রামের নাম চেষ্টা একটা গ্রামের সেই গ্রাম থেকে যে বুজুর্গরা আমাদের দেশে হৃদায় তুত্তে এসছেন মধ্যে অন্যতম আবু আহম্মদ আব্দাল চিস্তি এই চিস্ট গ্রাম থেকে আসছে আবু আহমদ আবদারে চেষ্টি মহদুদে চেষ্টি মহদুদে চেষ্টি আজমেরি চিষ্টি এই সব বুজুর্গদের বাড়ির কথা চিস্ট গ্রামে নাম এরকম প্রসিদ্ধ হয়ে গেছে গ্রামের নাম সবার মাহবুব আর প্রিয় হয়ে না শেষ গ্রামটা হলো হেরাত প্রদেশ নাম শুনছেন এখন তো নাম না শোনার কোন কথাই নাই যেহেতু হেরাতের হাসপাতালের উপরে ওই জম ফাষণ্ড সন্ত্রাসীদের বোমের আঘাতে কত মজরুম মানবতা ধ্বংস হয়ে গেল ওই হেরাতের মসজিদে বোমের আঘাত এনে মুসলিম নির্মাণভাবে হত্যা করেছে ওই হুষার টনিলাল সেই হেরাত প্রদেশে একটি গ্রামের নাম হল চেষ্ট প্রদেশের আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি গ্রামের নাম হল চেষ্ট হয় চেষ্টি আবু আহম্মদ আব্দুল চেষ্টি হায়রা মৌদুদ চেষ্টি এই সব বুজর্গেরা ওই জলাবাদের খাইবর গিরি পথ ভারতে এসেছে দিনের গাওয়াত আর সেদায়ের গাওয়াত না হজমের জন্য সৃষ্টি সরাসরি হাতে হাত দিয়া ইতিহাস রেখে নব্বই লক্ষ লোক কালামি মুসলমান দেশ আমি গত সপ্তাহে ঢাকা মিটিংটা মা ফুলে বলেছি। যারা আজ লাল সালোয়ার কাপড় দিয়ে খাজা মহিনুদ্দিন চেষ্টির নামে রুজি রুটির করেছ তাদেরকে বলি তোমাদের যদি কানে আওয়াজ পয়সে না থাকে ওই গ্রাম বলে যে গ্রাম উপরে সেই ভুলের আঘাত করতে সেই হুদিন নামে খয়জা বাবার নামে দুনিয়া কামাগার ফন্দি করো কল কামতুল ময়দানে খয়জা মেয়েদের চিস্তির আমাদের হাত হবে আর তোমার আস্তিক যে আমার সেই চিস্টের জমিদের উপরে ঘুমের আঘাত করে কামা হচ্ছে তুমি সেই বাংলার জমি রক্তার মনের দেড় পয়সা দুশো পয়সা হালুয়ার কি কামাই করতেছিল মনুষ্য শ্রমিক সমিতি করে এসেছিল তুমি এখনো জেহাজের জন্য তৈরি করো নাই এখনো তুমি জেহাজের জন্য তৈয়ারি করো নাই এখনো তুমি আফগানিস্তানে যাওয়ার জন্য যতদূর পরে ততদূর জায়গা তুমি অপেক্ষা করে থাকা তোমার জন্য ঘর বড় হয়ে পত্রিকাতে এসেছে চীনের কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা আফগান জাহাজে আসার জন্য শপথ গ্রহণ করেছে কিন্তু প্রশ্নের উঠে সরকার অনুমতি দেবে কিনা সরকার অনুমতি যদি দেয় তত সরাসরি চলে গেল যদি না দেয় যতদূর জলতে পারি ততদূর জয়া অবস্থান করব মামলার দরবারে কেন্দ্র করে জয়া করতে গেল ব্যবসা রচনা গাছের রসোনা নিশ্চয় জানেন যে সমস্ত লকআ গেট বন্ধ কিন্তু দরগা পর্যন্ত যাওয়ার সমর্থ তো আমার কাছে আছে বাকিটার জিনা দেখাল্লা শেষ পর্যন্ত সব খুলে যায় নাই সেই ঠিক কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা তারা শপথ গ্রহণ করছে যতদূর যাইতে পারি সেখানে অবস্থান করব অনুমতি না পাইলে যাবো না সেখানে বসে দেওয়া করতে জানাবো আর যদি অনুমতি পাই আলহামদুলিল্লাহ জামিয়ে বঙ্গবাগের মতো ওই টুসার পর যে পর্যন্ত তাদের হালাকত না হবে ওই পর্যন্ত আমরা কখনো পেশি হব না আল্লাহ গঙ্গার ছিল মেয়েদেরকে এইভাবে জাহাদি প্রভাব জহাদি মানুষকে অন্তরে পয়দা করি সেই আর আজ দেওয়ার আকাঙ্ক্ষা সবার ভিতরে আমরা পয়দা করি হজামেদের দিন চুষ্টি রান তুলনা কোথায় ভারতে তার আস্থানা বা কেন্দ্র কোথায় সাগর নামক প্রসিদ্ধ জায়গায় তিনি অবস্থান করেছেন দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে কিন্তু সেখানের শাসক ছিল কীর্তিরাজ কীর্তি সে এই সরলভাবে তিনি দাওয়াত দিচ্ছে কাহো হুকুমত নিয়েও চলাচলা করতেছে না কাহারো রাষ্ট্রীয় ক্ষমতার পিছনে ষড়যন্ত্র করতেছে না কিন্তু চরমভাবে বিঘ্ন ভোটাই সে বেআ করতেছে খয়া মহিরুদ্দিন শফী রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে বলে দিলেন মন্তরা জন্দা বসুলতান মুসলিম বসরি সাহেব তুই আমার সঙ্গে বাজি করতেছ দিনের গালাতের প্রতিটি অন্তরায় হয়েছ আমি তোকে জীবিত মুসলমান পাশাহ হাতে দাঁড়াই আসলে যে খজরা সাহেবের কোন পাশার সঙ্গে যোগাযোগ ছিল না আল্লাহর মেক বিন্দার যুবান কি করেছে কথা বলে দিল কারণ মানে আদাল বল আজন্ত ঘট যে আল্লাহ কোনো বলির সঙ্গে শত্রুতা করে আল্লাহ সেই জন্য আমার মতো জি তিয়ার দিয়ে যায় রসুল করিম্লাহ ইউলিয়দিন अल्लाह जतरूपरे भरोसा करी को आल्ला सत्यवादी हिसाब से प्रमाण कर देती बोले तीन जीवित मुसलमान पास हाथ फिर पृतराज बढ़ाई आल्ला पक के कुदरत कस करतेप्त राजप्रसादे मत दागाता आसर्जमे से পুরুষ মহিলার কীর্তনার নিক্তনের আসয় চলতেছে সবাই মাতলামিয়ার মাতালি লিপ্ত রয়েছে ঠিক সেই অবস্থায় শাহাবুদ্দিন গুরি আহমেদুল্লাহ আলাই সেই আফগানিস্তান থেকে কি করেছেন খয়বার ঘিরপদি এসেছেন সেই শাহাবুদ্দিন গুরির আহমদুল্লাহ আলাই আসা তাকে জীবিত ভুলিয়া নিয়েছে শাহাবুদ্দিন গুরি নাম শুনেন না তিনি ভারত শাসন করেন তিনি ভারতের শাসনভাবে জিম্মা দিয়া দিলেন তাঁর তুর্কি বংশদূত গোলাম তুর্কি বংশদূত তার আফগানি গোলাম কুতুবুদ্দিন আইরুদ রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন আইরুদ রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামী হুকুমত কি করেছেন কয়েম করেছেন তাঁর আগমন কোন দাস থেকে আফগানিস্তান এবং ভারতকে প্রতিষ্ঠিত করেছেন যে এক ব্যক্তি সুবাহির থেকে তিনি রাষ্ট্র নায়ক হলেন তার নাম হল শেরশা সৌরি সুরি। সৌরি যতদিন তিনি ভারতের রাজত্ব করেছেন ইতিহাস কোনো দিন তার সাহায্য কাজা হয় নাই শেরশা সুরি আফগানি বল কোথায় আফগানিস্তান তাইলে যে কোনো লাইনে पहुंचे से जन मगल शक्ति कमजोर हो गल मराठा नामक भारत जी जमे भूषरा इसलाम के दुनिया कर प्रोग्राम कर मराठा जति भारत जो इसलम थ परे तरह सिद्धांत तरा ग्रहण करफगानस्तान বন্দায় হদা জহাদী হুঙ্কার নিয়ে আসলেন সেই উত্তর ভারতের পানিভ নামক জায়গায় পানিভে মারাঠাদের সঙ্গে লড়াই হলো আলহামদুলিল্লাহ ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হয়ে গেল ভারতবর্ষে মারাঠা যাতে বিশ্বের হয়ে গেল তার নাম হল আহমদ শাহ আবদালি ভারতে ইসলামকে যিনি রক্ষা করে গেলেন তার নাম হল আহমদ শাহ আবদা আলী আবদা তার উপাধি আহমদ শাহ তার নাম এবং তার নামের সঙ্গে আরেকটা শব্দ যোগ হয়ে গেছে কান্দাহারি। কান্দাহার ছিলেন বলে কেন চিনব না সেটা তো তালেবানদের কেন্দ্র ছিল তো আমিরুল মমিন মোল্লা অমর সাহ সেখান থেকেই কি করতেছেন জহাজ পরিচালনা করতেছেন সেটাই হলো কান্দাহার মোল্লা অমর সব যে মার্কজ থেকে করতেছেন তার ফাঁসি হল আহমদ শাহ আব্দ আহমদ শাহ আব্দ রহমতুল্লাহ তিনি ভারতবর্ষে ইসলাম রক্ষার পোষণে দায়িত্ব আদায় করেছেন কান্দাহা কোন দেশে অবস্থিত অফগানিস্তান এবং সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ ভারতে যে বালাকোটের রনাঙ্গনে জহাদ করিলেন সেই রণজিত সিং এর বিরুদ্ধে তার মুজাহিদিনদের অধিকাংশ লোক ছিল কান্দাহারিগুলি দেখেন কান্দাহার থেকে তার সঙ্গে সবচেয়ে বেশি জুড়েছিল কান্দাহার থেকে আজ ইসলামের জাগরণ মতুন নহে কান্দাহারের আছে ইতিহাস হয়েছে এবং কান্দাহারি মুজাহিদদের শাহাদেত সবচেয়ে বেশি হয়েছে বলা তাদের নামান আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে তাদের জন্য কন্ধন করা তাদের জন্য দোয়া করা চেষ্টা করা তাদের সঙ্গে জাহাজের শরীর খাওয়া এটা আমাদের দিনী ফর এটা আমাদের দিনী কর্তব্য কি নয় আল্লাহ আলম তমাম মুসলিম উন্ম্মতকে সম্মৃদ্ধভাবে বাতিলদের বিরুদ্ধে এই মানবতা বিরোধীদের বিরুদ্ধে এই সংখ্যাসীল আমেরিকান জাতির বিরুদ্ধে জাহাদ করার জন্য আল্লাপ অভিযান আজকে পঞ্চম রুপু আপনাদের সামনে সুরতুল বকারত চলাওয়া চলছে এবং এই পঞ্চম রুপুর আরমবিল হলিম ইসরা ইসরায়েল আল্লাপ সম্বোধন করতেছেন কাদেরকে বলি ইসরায়েল বলাইল কারা ইসরায়েলের বংশধর যারা ইসরায়েলকে ইব্রাহী ভাষায় ইসরাইলের অর্থ আবদুল্লাহ ইসরায়েলের অর্থ আবদুল্লাহ এবং সু আব্দুল্লাহ বা ইসরাইলের অপর নাম হল ইয়াকুল অপর নাম হল এরা খুব এখন তো চিনছেন কি বলেন এরা খুব না ছেলের ছেলের তথা ইউসুফ কি আব্বা ইসহাক আল ইসলামের ছেলে ইব্রাহিম আলী ইসলামের নি কি বলেন করিম করিম করিম ইউসুফ এই সাথে মেনে ইব্রাহীম রসুল করিম সাল্লাই সাদ করেন চার শিলি পর্যন্ত লাগাতার নবী একমাত্র একটি বংশের বৈশিষ্ট্য ইউসুফ সালাম নবী ছিলেন তাঁর বাবা ইয়াকুব নবী ছিলেন তার বাবা ইশাহ নবী ছিলেন তার বাবা ইব্রাহীম সালাম নবী ছিলেন আর সেই ইয়াকুব ইসলামের চার ছেলের বংশধরকে কি বলা হয় ইসরায়েল বলা হয় এরা কারা হিন্দু জাতি এরা কারা হিন্দু জাতি ইয়াকুব আলম ইসলামের বড় ছেলের নাম ইয়হুলদার সেই ছেলের নামানুসারে জাতিকে কি বলা হয় ইহু যেমন আপনাদের যখন ঘরে একটা সন্তান জন্ম হয় তখন সেই ছেলের নামেই কি বাবা আব্দুল করিমের বাবা আব্দুল করিমের মা আব্দুল করিমদের বাড়ি আব্দুল করিমদের দোকান আব্দুল করিমদের ফ্যাক্টরি এবং মা বাবা বলে যে আব্দুল করিমের নামই ফ্যাক্টরি করতে হবে সব কার নামে বড় ছেলের নাম তো এই বংশধরের নামতে হয়ে গেছে বড় ছেলে ইহুদার নামেই হুদা কিন্তু আসলে ইয় বলেন ইসলাম রা তাঁর একটি নাম হল কি ইসরায়েল ইয়ারা বানি ইসরায়েল বনি বাদদুলে কি তাকে ইসরায়েল তাই ইসরায়েলি তাদেরকে বলা হয় ওই ফালাস্তিনে যে জাতি মুসলমানদেরকে তালাবিদের রাজধানীতে যে ধ্বংস আর নিধান করতেছে তারাই তারা তাম পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী বংশের দিক থেকে ছিল তারা উত্তম জাতি কিন্তু তারা যখন বংশ নষ্ট হয়ে গেছে আদর্শ ছেলে দিয়েছে। কারণ বড় ডাকাতির সর্দার ভিত্তি হল গরিবের ছেলের পক্ষে সম্ভব হয় না যে বড় নেতা লিডার তার ছেলে হয় হাইদাকারের লিডার তার ছেলে হয় সন্ত্রাসী লিডার যদি ভালো হয় নেতার ছিল নেতা লিডারের ছিল লিডার হয় খারাপ হয়ে গেলে সন্ত্রাসীদের মুরুবী হয় হায়দাকারদের এক নম্বর কি হয় লিডার হয়ে যায় ঠিক নবীর বংশধল যখন খারাপবার নষ্ট হয়ে গেছে তারা হয়ে গেছে সমস্ত সন্ত্রাসবাদের কি মুরব্বী এবং প্রধান সেই জাতিগুলোকে ইসরায়েলি বা বলে ইসরায়েল মরুভিযোগ বিগত পঞ্চাশ বছর ত্রিপঞ্চাশ বছর থেকে যারা মুসলিম জাতির উপরে অত্যাচার অবিচার করে আসতেছে তমাম দুনিয়াতে যত সন্ত্রাসী গোলমাল হতেছে সব কিছুর জন্য জিম্মাদার যারা তারা হলেও কারা ইসরায়েলের সাথে তারা পৃথিবীর কোন দেশই সুখে আর শান্তিতে কেউ বাস করতে দেয় নাই যেই দেশে অবস্থান করেছে সেই দেশবাসীর উপরে তারা অত্যাচার বিচার করেছে লাম্বা ইতিহাস সর্বশেষ জার্মানিতে তারা খুব উৎপাত করেছে এমন কি হিটলারের মায়ের সংগতি করেছে তারা খুব দুর্ব্যবহার করেছে খারাপ মামলা করেছে যেই শিশু সেদিন থেকে তার অন্তরে জিপ এসে গেছে এই আমার মা আমাদের বংশ এই ইসরায়েলরা তাদের উপরে এইভাবে অত্যাচার ও চার করবে এই তিনি খিপ্ত হলেন এবং সে হলো হল পর্যন্ত বিশ্বযুদ্ধ সংঘটিত হলো ওই ইহুদির কারণে দুইটার বিষ্টু হলো সেই সে গ্রেট ওয়ার ফার্স্ট এবং সেকেন্ড দুইটার পেছনেই ছিল কারা ওই কম্বক্ত কপাল করা ইহুদি জাতি আজ যে তৃতীয় মহাযুদ্ধের সূচনা হতেছে তার পেছনে কারণের কাদের কালহা বহুদিনের কালো হয় আজও পর্যন্ত যেই ব্যক্তিকে অপরাধী মনে করা পুরো এক জাতিকে ধ্বংস করার জন্য হামলা করা হইতেছে বিবিসি ভয়েস আমেরিকা তাম ওয়ার্ল্ডের আন্তর্জাতিক নিউজ পত্রপত্রিকা তার সম্পর্কে এর বেশি এখনো বলতে পারে নাই যে নিশ্চিত সে এই টুইন টাওয়ারে হামলা করেছে শুধুমাত্র এত দুর্বলে সন্দেহ বদল এখন সন্ধ্যার থেকে আগানো সম্ভব হয়েছে এবং এই ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের হামলা আরো অতীত থেকে ঘটনা রয়েছে সেই টুইন টাওয়ারে আরো একবার কি হামলা হয়েছে সম্ভবত চৌরানব্বইতে হামলা কে করেছে তার কোনো সন্ধান তারা কি পায়নি কিন্তু তারা শেষ পর্যন্ত এই হামলার জন্য দায়ী করলো করল শেখ ওমর আব্দুর রহমান আলমশ্রী মিশরীয় বংশভূত এ আল্লাপাকের হাঁসে পৃথিবীর একজন কুতুবন্দা হাফুজে কোরআন আলম দিন শেখ ওমর এমনি আব্দুর রহমান যিনি জন্ম অন্ধ যিনি জন্ম অন্ধ তার অপরাধ ছিল কেনার আমেরিকায় একদিনের বয়ানে নিউ ইয়র্ক ওয়াশিংটন নিউ জার্সি শত শত কালের উপরে মুসলমান ছিল। এই ছিল তার কোন দ্বিতীয় অপরাধ খুঁজে পাওয়া যায় নাই এই কারণে তাঁকে কি করা হল সাব্যস্ত করা হলো। ইনি ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে কি করেছেন আক্রমণ করেছে। কোন দলিল কোন প্রমাণ তাদের কাছে কি ছিল না এবং জীবনের তিনি ওই টুইন টাওয়ার দেখানো নাই যেহেতু তিনি জন্ম অনুভব কিন্তু সাব্যস্ত করল ঘুষ আপনার ঘুষ ঘুষের বাবা যে এই লোকটাই কি দেয় এই লোকটাই কি অপরাধ শেষ বিচার করে একতরফা তাঁকে জেল দেওয়া হল দুইশত চল্লিশ বছর দুই শত আপনারা হত বন্ধ কারণ তাদের ভিতরে অন্ধ ভয়ের পরিমাণ ঢুকছে তারা মনে করল যদি দুইশো বছরও লোকটা মারা না যায় বছর বয়সে জেল দিতেছে দুইশো বছরও যদি না মারা যায় জেল থেকে বাইরে আবার আমেরিকান জাতির উপরে আভোগ হয়ে যায় এই জেল দিলেন বছর কি প্রেমান মতের ভাই তাদের ভিতরে ঢুকেছে ওই জন্ম অন্দকে জল দিয়েছে এবং জলে তার উপরে নির্যাতন বিপণন চলতেছিল অসহনীয় সেখানে কি আল্লাহ দরবারেছিলেন না আলহামদুলিল্লাহ তাঁর দয়া যে কবুল হয়েছে এটা তো সচক্ষে দেখি তাকে যার প্রযোজনা ও পরিবেশনা করেছে দায়ী করা হয়েছে জেল দেওয়া হয়েছে তিনি জেলতেছিলেন আল্লাহাকার দেখানায় অন্ধের কাছে খবর পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ বলতেছেন হে ওমর আব্দুর রহমান তোর কান্নাকে আমি করেছি তুই চোখের দেখো না তুই কানে শুনতেছ যে টুইন টাওয়ারে আক্রমণের জন্য তোকে দায়ী করা হয়েছে সেই টুইন টাওয়ার সাহায্য টাওয়ারের অস্তিত্ব আর বাকি থাকলো না আবার যেই ব্যক্তির উপর অভিযোগ করা হইতেছে হামলা করার জন্য সেই ব্যক্তি তার আশেপাশেও নাই সেই ব্যক্তির কাছে সত্যি আর সামর্থ্য কি তাকে অভিযুক্ত করা আসলে কৌশলে ইসলামকে ধ্বংস করার জন্য তারা চিন্তা করতেছে এবং ইহুদুল্লাহ তো পরিশান হইয়া গেছে যে ওসামাদ নাদ এইরূপ হয়তো মুসলমানরা যে মাহাদির অপেক্ষা করতেছে মাহি সালামের ইন্তজার করতেছে। এই লোকটা হইতে পারে সে মহাদি হইতে পারে এই জন্য এই লোকটাকে যে পর্যন্ত হত্যা করবো না এই লোকটাকে নিঃশ্বাস আমরা নিশ্চুপ থাকতে কি কম বক্তব্য পাল করা যদি তারা এই কথাটা নিশ্চিতভাবে বুঝে এই লোকটা মহাদি তাহলে তাদের সর্বশক্তির নিয়োগ করলে কি তারা তাকে হত্যা করতে পারবেন হুজুর আকরম সাল্লা ইসলাম বালক চাষা আদি তালুবুর সঙ্গে যেতেছেন সিরিয়ায় ব্যবসার বহরা নাস্তুরা খ্রিস্টান ধর্মের ফাদরি তারা বলল যে আপনি এই ছেলেটাকে নিয়ে সিরিয়ায় যাবেন কারণ এর আচার আচরণ চেহরায় আমরা অনুভব করতেছি আখরি জমানার শেষ নগী এবং ইহুদিরা অপেক্ষা করতেছে তাকে হত্যা করার জন্য ওসামাকে অপেক্ষা করতেছে মাহি মনে করে হত্যা করার জন্য হুজুরকে আলামত সালামত দেখে তারা হত্যা করার জন্য ইন্তজার করতেছে আবু তাহলে হুজুরকে নিয়ে ফেরত আসছে কিন্তু তাদের কখনো আহমকরা বুঝে নাই হুজুরকে যদি আল্লাহ সর্বশেষ নমি বানাবার সিদ্ধান্ত করে থাকে তাহলে ইহুদিদের চেষ্টা কি তাকে মারা সম্ভব হবে যদি ও সামা সমাজ যদি মাহাদি হয় তারা তামাজ দুনিয়ায় মিলে চেষ্টা করলে তাকে মারা কি সম্ভব হবে তাহলে ব্যর্থ চেষ্টা করে লাভ কি ব্যর্থ তাদের তাম দুনিয়াকে অর্থনীতিকে ভঙ্গু করে দেওয়া তাম দুনিয়ার মানুষ ক্ষুদাকতে মরে সম্ভাবনা হয়ে গেছে দুই শত কোটি লোক না মারা যাইতে পারে এই যুদ্ধের কারণে এরকম পরিস্থিতির আল্লাপ মুসলমানদের মধ্যে ইমানি জজবা মুসলমানদের মধ্যে ইমানি তাকত পয়দা করবেন আল্লাহ প্রার কিন্তু একটা শুভ সংবাদ দিয়েছেন আশাবারণা আছে হুদী জাতি ইসলামের এক নম্বর শত্রুতা করবে ক্যামত পর্যন্তুদি জাতি ইসলামের এক নম্বর কি যখন মক্কা অবস্থান করতে চলে তখন মক্কাওয়ালাতির কি বিভিন্ন প্রশ্ন বিভিন্ন গোলমাল সৃষ্টি করা হুজুরকে উত্তপ্ত করার চেষ্টা করা মদিনা শরীফে যখন হুজুর গেলেন তখন বনি করাইলা বনি নজির বনি কয়লকা পার্শ্ববর্তী অদূরে খায়ব এই চারগোষ্ঠী ইহুদী এবং হুজুরকে কষ্ট দেওয়ার যত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াই করাবার জন্য কোরাইশিদেরকে উস্কিয়েছে উদ্বুদ্ধ করেছে সবের পিছনে দায়ী কে ইহুদি যাহী সর্বশেষ সুলতান আব্দুল হামিদ খান তুরস্কের রাজা তাঁর ক্ষমতা তাঁর সুলতানার খেলাফতের পতনের পিছনে সবচেয়ে বড় দায়ী হল ইহুদীর সুলতান আব্দুল হামিদ খানের কাছে গিয়ে দাবি করেছিল আমাদেরকে ফ্যালেস্তিনে কিছু জাকাত দেওয়া হোক যেহেতু আপনার রাষ্ট্র অনেক বড় তুর্কিদের রাষ্ট্র সেই সাইবরিয়ার মরুকান্ত থেকে সেই দক্ষিণ সাগর পর্যন্ত ইউরোপের এক অংশ এশিয়া মহাদেশের প্রায় পুরু মুসলমানদের সেই তুর্কিদের রাজত্ব ছিল এবং কিছুটা অর্থনৈতিক দুর্বলতা এসেছে আমরা টাকা দিয়ে সাহায্য করব তবু ফ্যালিস্তিনে আমাদেরকে কিছু অংশ জাগা দেওয়া হোক তখন সুলতান আবদুল হামিদ খান রেকর্ডুল্লাহ সেই পায়ের পার্কে উপরের দিকে উঠেয়া পায়ের তালুর দিকে ইশারা করলো তোমরা দুনিয়ার সমস্ত সম্ভব যদি আমাকে দাও আমার পায়ের অংশের এই পরিমাণ জাগা আছে আমি ফ্যালিস্তিনের এই পরিমাণ জমিনও কি করবো না ইহুদুল বাচ্চাদেরকে কখনো কি দেব তুর্কিদের রাষ্ট্র ক্ষমতা যখন প্রতিষ্ঠা হয়েছে ইস্তাম্বুল যখন জয় করেছিলেন সুলতান মোহাম্মদ ফাতে রহমতুল্লাহ আলাই তিনি তখন ঘোষণা দিয়েছিলেন আলা মদিনতে রসুল্লাহাম আমি পূর্ব ইউরোপের ইহুদিদের সবচেয়ে হোলি ল্যান্ডার পবিত্র জমিন যেখান থেকে ইসলাম ধ্বংস করার জন্য সর্বরকম পায়তার চক্রান্ত করা হয়েছে আমি সেই ইস্তাম্বুল শহরের আমি হারহার দোকান ভাড়া পর্যন্ত মদিনতর রসুল মদিনা শরীফের জন্য ওয়াকফ ফর স্টেট ঘোষণা করে দিলাম যতদিন পর্যন্ত তুর্কিদের হুকুমত ছিল ততদিন পর্যন্ত ওই ইস্তাম্বুল বা কস্তুন্ত হার হার ভাড়া পর্যন্ত মদিনার ফোকার মধ্যে খরচা হতেছিল, আরে সেই বাফ ফিগণে জরস ছেলে মুসলমানদের থেকে সৃষ্টি করিয়া ওই আতা কামাল ফাঁসা তাকে দিয়া শেষ পর্যন্ত सल्तान खत्म करान शेष पे अक्सटेट मुसलमान बच्चा के दिया बिल्कुल सर्वशेष हुकुमत पठन घटवार दायी ओसामा लादी दायटिस कारण कारण आरबे भूखंड তিরিশ হাজার মহিলা মোট পাঁচ লক্ষ সৈন্য অবস্থান করতেছে তন্মধ্যে তাদের শক্তিশালী সেনা ক্যাম্প স্থাপন করেছে খায়বরে যে খায়বর হুজুর জয় করেছেন প্রথম দিন বলেছি হামুজ দুর্গ জয় করেছেন হজরত আলী রজিয়াল্লাহ তাল হাতে এবং সে খাইবরে তাদের সেনা ছাউনি করা হয়েছে এবং তার সেনাপতিত্বে দায়িত্ব হয়েছে ইহুদিন বাচ্চার হাতে এটা কি কোন মুসলমান মেনে নিতে পারে একমাত্র তালাবিবের অ্যাসেম্বলি হলে লেখা আছে আমাদের আন্দোলন আমাদের অগ্রযাত্রা ক্ষমতা হবে না যেই পর্যন্ত খাইবর আর বনী নজির পর্যন্ত আমরা পৌঁছতে না পারব হুজুরের হাতে যে বনী নজির আর বনিক ঘটেছে সেই পর্যন্ত আমরা যে পর্যন্ত পৌঁছব না আমাদের কি হব না এই অগ্রযাত্রা খান্ত হবে না পৃথিবীর একমাত্র দেশ যে অন্যের জমিন তারা দখল করে নেবে এটা তাদের অ্যাসেম্বলিতে করে লেখা রয়েছে সেটা হল একমাত্র তলার এবং তাদেরই কি সেই সন্তান সেই প্রধান সেনাপতিত্বের দায়িত্ব আদায় করতেছে কোথায় গত দু বছর আগে বুক যেখানে জাহাদের জন্য গিয়েছিলেন আর সেই তবুকে তারা উৎসব পালন করেছে যেই মহা অমর্য সপ্তাহ আরব্য খন্ড ইহুদিনা সরার আবাস কেন্দ্রকে অনুসল করে সেই তাদেরকে দেশ দেশান্তরে পাঠিয়েছে উৎসব পালন করেছে আমরা সেই তবুকে উৎসব করতেছে আমরা আরবের জমি করেছি এই শেষ আমরা এখন আরবের সেই জমিনে অবস্থান করতেছি যে পর্যন্ত মদিনার খেজুর বাগান আমাদের হাতে আসবে না যে পর্যন্ত মদিনার ওই খেজুরের অর্থ আমাদের কাছে আসবে না ওই পর্যন্ত আমাদের বিরতিকেই হবে না আজ আমরা মদিনায় ভিতরের রওজায় যাওয়ার জন্য পাগল পরা ফস করার জন্য পাগল পরা আমাদের মাথার উপরে তারা ডিক্লারেশন দেওয়া সে গোসলাম এই কথা মেনে নিতে পারে নাইবা মক্কাল জমিনে যার জন্ম এবং সেই জমিনের সবচেয়ে বড় সম্পদের মালিক যারা আজ সে বারে বারে ঘুরতেছে আজ সে পাহাড়ের চড়ে চড়ে ঘুরতেছে তার অবরোধ একমাত্র সেই ছে একমাত্র অপরাধ অমশক্তি আর মুসলমানদের পবিত্র জমিরই থাকতে পারে না এই ছাড়া এখনো অপরাধ কি তার আছে আমার ভাইরা এই জাতির শত্রুতা সেখান থেকে আরম্ভ হয়েছে সেই তাহলে স্কিমের ভূখণ্ডের উপর দৈনিক মা বন্দরের দৈনিক মুসলমন্দির বচ্ছেন মিলহুসল মন্দির কে খুঁজে গে আতসলে সরজি রে কলি ফশতে বুনিয় দে কলি সাজাজ ফশতে বুনিয় দে কলি সনগা ই খা কে হৈজাজ ওই তিন খুব ভর ওই মুসলমানদের সমস্ত সম্পদের উপরে তাদের প্রভুত্ব চলতেছে খ্রিস্টেবনেকাল ইউরোপীয় দেশের হার হার গির্জার ইট করে দিয়েছে মশলা করে দিয়েছে মুসলমানদের সম্পদ দেওয়া মুসলমানদের খনিজ পদার্থ দেওয়া বড় অজীব কারামতির কথা আজ থেকে ষাট সত্তর বছর আগে ইকবাল মরহুম বলেন যে ইংলিশ তার দশুরদের কাছে একটা বিশেষ সংবাদ পৌঁছেছে ইসলাম কেজাজ ওফা ককশকে মৌসে ডিহি রোহে মোহাম্মদ কোকে বদন ে নিকগানিকে দিন কাহ ই মুহকে দমন নিকো দমন সে নিক আর জাতির ভিতরে ওই এহদি নসর আর মান মনুষ্য গত ঢুকা ডাও তবে ইসলামকে হেজাজ থেকে থেকে তোমরা বের করে দিতে পারবে হিজাজ আর যদি ইসলাম না থাকে তাহলে দুনিয়াতে ইসলামের আর ঠাইকি থাকবে ঠিক মুসলমানদের ভিতরে সেই ফিরঙ্গির মানসিকতা সে আরোমূলক ঢুকানো হয়েছে ও ফা কাকশ ওই ক্ষুদার্থ জাতি খারাপ সরবার ক্ষুদার্থ জাতিকে বলে এখন তো দেখতেছি আফগানিরা সাহাবাদের অনুকরণ করতেছে মৃত্যুকে যারা কখনো ভয় করেন এখন আফগানের মুসলমান আপনারা যেরকম সেই সেই আমেরিকা ইউরোপের গোলার বোমাকে ভয় করতেছেন তারা ভয় করে রুহে মোহাম্মদ মোহাম্মদ স্ক্রিপ্ট নবতির চেতনা তাদের থেকে যদি মুছে ফেলতে পারো তবেই তোমরা সেই জাতির উপরে প্রবুত্ব করতে পারবে এবং সেই নিয়েই তোরা কাজ করে যাচ্ছে শত বছর পর্যন্ত আফগানি ওকে দিন কা আফগানিদের মধ্যে যেমেন্ট চেতনা যদি নাকি এর থেকে যদি আফগানিস থেকে বিচ্ছিন্ন করতে হয় মোল্লা কো উস্কি কোহ দমন সেকালে দো মোল্লাদেরকে ওলামাদেরকে ফির বুজুর্গদেরকে আফগানিস্তান থেকে বহিষ্কার করো তবে তোমাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে লমহস্যব ঘটনা অনেকটা তো ভুলিয়ে যাইছিলাম বিশ বছর আগের যে রুশ বাহিনী সর্বপ্রথম আফগানিস্তানে প্রবেশ করে কিভাবে নির্বিচারে ও আমাদেরকে হত্যা করেছে মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদেরকে হত্যা করেছে দিনের সঙ্গে যোগাযোগ রাখে সে সমস্ত কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে হত্যা করেছে বোমসব ঘটনা এমন কোন বোম নেয় যা তারা ব্যবহার করে না নেমেছে পানিতে পানির উপরে বোম ছেড়েছে সমস্ত পানিতে আগুন লাগে, সমস্ত মানুষগুলির পানিতে আগুন লেগে জলের পরিশেষ হয়ে আছে এইসব অস্ত্রগুলি তারা ব্যবহার কি করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিদার আলম সেখানে মোল্লাদের হুকুমত দিয়ে গেছে কি বলে ওই আমাদের কথায় কথায় বাংলাদেশের মানুষের মধ্যে কথায় কথায় বলে মোল্লাটা দৌড় মস্তিষ্ক মোল্লার দৌড় মল্লার দৌড় মসজিদ পর্যন্ত অনেকে মনে করে না আমাদের দৌড় সিনেমা পর্যন্ত আমাদের দৌড় নাটক পর্যন্ত আমাদের দৌড় অ্যাসেম্বলি হল পর্যন্ত আমাদের দূর বিদেশি সংস্থা পর্যন্ত আমাদের দূর সরবখানা মদ গাজাখানা পর্যন্ত আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমি জিজ্ঞাসা করি আপনারা কি বেঁচে থাকবেন না মরে যাবেন কি বলে মরে যাবে মরে কি মসজিদের দিকে ফিরবেন না সিনেমার দিকে ফিরবেন তাহলে মল্লা হইতেছেন মল্লা কাদর আপনারা এতদিন মনে করেছেন মা ভরার ফিরসাগর মোল্লা ওই মাদ্রাসা যারা আছে তারা মোল্লা আমাদের মোল্লা সাহেব আছেন তিনি হয়তো মোল্লা আমরা কি আল্লাহ দেখছেন মোল্লা বলতে বলতে মল্লা বানাইতেছি এখন মোল্লার দেশ পুরেফুরি তৈরি অবলম্বন করিস আপনারাও মল্লা বানাবেন পোশাক কি সূন্য কোন তরিকা সূন্য তরিকা আপনারা কবরে যখন যাবেন আপ টু যাবেন না সুন্নর তরিকায় দেবেন শুধু সূন্যতরিক গোপনে গোপনে যাব না শূন্য তরিকার পোশাক কিনব আমাদেরকে যারা কবরে রাখতে যাবে তারা খুব উচ্চস্বরে স্লোগান দেবে বিসমেল بسم الله جو على ملٹری رسولن دا اللہ نے رسولن طریقہ تھا مولا طریقہ ہے ہمڑا کوٹھا جاوو قبرے جاوو کیبلا مুখী ہو جاون نا اونمুখী ہو جاوے سنت طریقہ جاوے نا اون طریقہ جاوے مسلم طریقہ سوجدار جگہ بولی تے کپور لگاگون کپور لگاگے نال পুরা মোল্লা বনিয়া কবরে দেবেন কি বলে এখন ব্যস্ক অল্প কেউ আছে মোল্লা হইয়া মরবে কেউ আছে মহিলা মোল্লা হবে কেউ আছে সোজা হইয়া মরবে কেউ আছে মলিয়া সোজা হবে কেউ আছে সুন্নত ধরা মরবে কেউ আছে মলিয়া সুন্নত ধরবে কেউ আছে মুসুল্লি হইয়া মরবে কেউ আছে ময়রা মুসুল্লি হবে কি বলে পুরুষ মহিলা সব একমাত্র আপনারা সবাই মল্ল হইয়া কবরে যাবেন এখন কি ময়রা মোল্লা হবে না মোল্লা হয়ে পড়বে হাত দেখে বলে হাত দেখে বলে তাহলে আমরা সবাই মোল্লা হব আফগানীয়কে গেতে দিন কাহাইয়লা মোল্লা কৌষকে কোহ দমন সে মল্লাত এই তরিকার লোক আফগানিস্তানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের শির নিচু করা কি যাবে না কারণ সবচেয়ে বড় পাহাড়ি অঞ্চল কারাক্রম পর্বত সলাইমান পর্বত হিন্দুকুশ পর্বত কোথায় অবস্থিত আফগানিস্তানের অবস্থিত তাম ওয়ার্ল্ডে তাই সেই পর্বতমালা হিন্দু কুস পর্বত শির উঁচু করে আছে। এবং সেই জাতি সেই এলাকায় লালিত পালিত হইতেছে তাদের শির নিচু করবে কোন বেঈমানের পক্ষে সম্ভব কি হবে না যতদিন পর্যন্ত তারা কালে মাওয়ালা থাকবে যতদিন পর্যন্ত মল্লা আদর্শে তারা থাকবে ততদিন তাদেরকে কিছু করা যাবে না তাহলে আজ আজকে আপনারা দেখলেন যে আমরা আসলে সবাইকে একজন আসন্দ বাংলার বারো কোটি মুসলমান কি আপ টু ডেট তরিকায় কবরে যাবে না শূন্যের তরিকায় কবরে যাবে দিকে তথা মসজিদের দিকে মোল্লা কাদল মসজিদ তক এই দিকে ফিরে যাবে না সিনেমার দিকে ফিরে যাবে নাটকের দিকে ফিরে যাবে না মসজিদের দিকে ফিরে যাইবে তাইলে আমরা কি মোল্লা হইয়া মরব না মল্লা মোল্লা হইব করা বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহিমান করা আল্লাহ আকবান জহাদ মুজাহিদ্দিনদের সঙ্গে সাহায্য সহানুভূতি করার সেটা আমাদেরকে তিদান করা ইসরা ইল আল্লাহ সম্মোধন করতেছে কাদেরকে বলি ইসরা ইহুদ যাদেরকে তার পাশাপাশি আরেকটা জাতি আছে খ্রিস্টান এই দুই জাতির মধ্যে অতীত থেকে চলে আসতেছে সংঘাত কুরআ শরীফ আল্লাহ পাক বলেন ওকাল আতুলি আহু দুলাইকাল আতুল নসর সতুলি অহু দুল আলা সাই এগুদিদের কথা নাসারা ভালো জাতি নাসারা জরা যীশু খ্রিস্টকে নবী মানে যিশুখ্রিস্টের মাকে শ্রদ্ধা করে এরা হল কি না সারা ইহুদিরা নাক ছিটকয়া গিরি না করে বলে যে আমাদের পূর্বপুরুষ ওই যিশুকে কি করেছে ক্রুশবিদ্ধ করা সলিফ হত্যা করেছে নাউজমিল্লা তার বাবা ঠিক নাই তার কি নাই বাবা ঠিক নাই তার মা অপবিত্র নারী এই তাকে খুন করে দুনিয়াকে পবিত্র করেছে আমাদের বাবারা একথা কে বলে ইহুদের এবং তাদের দাবি নাসারা আলা অকাল এদের এদের ধর্মের শুরু তো খারাপ না আমাগু মুরব্বীরা যিশুরও হত্যা করছে যিশুর মারাও লজ্জত করছে তাইলে সেটা কোনো হক ধর্ম হইতেই কি আর কৃষ্ণম নাকি বলে ওখার নিসু على شيء. আরে ইহুদি জাতি তো আমিয়াদেরকে হত্যা করেছে নবীদেরকে খুন করেছে হজরতে জাকারকে করার দিচ্ছিরাই করেছে হজরতে ইয়াহিয়া আলাইক ইসলামকে জবাই করেছে একই দিনে সত্তর জন নবীকে তারা হত্যা করেছে এবং তারা আমাদের যীশুকে ফাঁসি দিয়েছে আমাদের হজরতের মেরির সঙ্গে বেয়াদি করেছে এই জন্য ইহুদি কোন জাতি কি দুই দলের মধ্যে কি বিরোধ ঐতিহাসিক বিরোধ আর যখন ইসলাম আসছে এখন দল কি হয়ে গেছে তবে কি বলো নৈয়দ কুলল জন্নতা হেল্লা হুই দানাও না মানা হুই দান্না সাহারা জান্নাত যদি পায় তাইলে হয়তোবা আমরা ইহিদিরা যাইব বা আমাদের সঙ্গে এতদিন যাদের সঙ্গে মারামারে চলে আসতেছে নাসারারা যাইবে আরেক পক্ষ যে মুহাম্মদ মোহাম্মদ ইসলামের নামে এসেছে তারা জান্নাতে টান্নাতে থেকেই যাইবে এখন কিন্তু একই ইসলামের বিরোধের জন্য কি কিন্তু আসলে তারা এক নয় অতীতে যত সংঘাত দুনিয়াতে হয়েছে খ্রিস্টানদের হাতে ইহুদি যত মায়ের খেয়েছে খ্রিস্টানরা যেভাবে তাদেরকে তাদেরকে সেই ইেরুসলাম নগরীর থেকে তাদেরকে বঞ্চিত করেছে তাদেরকে তাড়িয়েছে এর নজির পৃথিবীতে কথা পাওয়া কি যাবে না কিন্তু যখন ইসলামের বিরোধিতা আসে তখন বিরোধী দল কি হয়ে যায় এক হয়ে যায় আল্লাহ পাক সাধারণ খ্রিস্টানদেরকে লক্ষ্য করে যাদের মধ্যে শুধু ক্ষমতার লোভ আর লিক্সা ডুবেছে তারা নহে ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য ধর্মের কোনো তরাক্কা তারা করে না দিনের কোন তরাক্কা তারা কি করেন। না নতুবা ইসলাম এত এত পবিত্র দিন হজরতের মরিয়ম আলহিসামের নামে কোরআন শরীফের শুরু আসে খ্রিস্টানদের মুরব্বী হজরতে মরিয়মের নামে কোরআন শরীফিটি আছে বরং কোরআন শরীফে একমাত্র মহিলার নামে সুরে আসে একমাত্র মহিলার নাম কোরআন শরীফে এসেছে পুরা ত্রিশ পারা কোরআনে একমাত্র মহিলা ছাড়া অন্য কোনো মহিলার নাম আসে নাই ফেরানের স্ত্রী জনগতি হবে কিন্তু ফেরওয়ানের স্ত্রীর নাম আসিয়া কোরআন শরীফে আছে নাই ইমরাত ইমরান বলা হয়েছে ইমরানের কি হুজুর সল্লসলামের বিবি তাম মুসলিম জহানের প্রধান আম্মা হজরত খদিজা যার সম্পর্কে কোরআন শরীফ ইঙ্গিত আছে এবং যেই আম্মা যান সম্পর্কে আল্লাহ পাক্বে আরে আলম ভবিষ্যৎবাণী দিয়েছেন যে হুজুর সল্লাহ আল ইসলাম হাজির শরীফও বর্ণনা করেছেন একমাত্র আম্মাজনের জন্য আল্লাপাক জন্নাতে স্পেশাল ঘরের ইন্তজাম করবেন যেই ঘরে কোন কষ্ট তকলিফ থাকবে না ব্যায়তমেন কষবেন বাঁশ দিয়া বাস বাস, বাঁশের বড় প্রশ্নবল ঘর জাননাতে তার জন্য তৈরি করবেন আপনারা এখন শ্বেতপথর এই সে অনেক কিছুর খবর শুনে এখন বাঁশের ঘর এটা কি ফ্যাশনের আজকে যে দেখেন বিভিন্ন শহরে বড় বড় এম আর হইতেছে তার উপরে হাতের কাজ করা বাঁশের সুন্দর সুন্দর কি ছাউনি দিয়া আর করতেছে সেটাই ন্যাচারাল সবচেয়ে সুন্দর ঘরগুলি বিবেচিত হইতেছে আর হাজির শরীফে আসতেছে আল্লাহ আম্মা জানের জন্য বাসে। অত্যাধুনিক আকর্ষণীয় ঘর জানতে কি করবে দান করবেন কিন্তু নাম নাই আমার কি নাই করেন শরীফে নাম হাজরতে আয়সা সদিক মুসলিম জানের সবচেয়ে দামি আম্মা যান পুরুষেরা পর্যন্ত তাঁর কাছে এলেমার জ্ঞানের মহতাজ ছিল তাঁর নামও করেন শরীফে কি পুরা কোরআন শরীফে কোনো মহিলার নাম আসে একমাত্র মহিলা কার নাম এই সরম যদি নাকি ভূস আর কণিদের থাকত যে ইসলাম খ্রিস্টান জাতির ধর্মের কত মর্যাদা দান করেছেন যে ইহুদ জাতির দালালি আমরা করতেছি সেই ইহুদ জাতি হজরত মেয়েরিকে খারাপ পড়লে বলতেছে আর যে ইসলাম সেটা কোরআনে পাক ওই নামে সুরা আদর করেছে। এবং তাম ওয়ার্ল্ডের কোন মহিলার নাম কোরআনে নাই একমাত্র মহিলা হজরতে এবং হজরতে ইসলামের যে সম্মানজনক অবস্থানের বিবরণী কোরআন শরীফে এসেছে এটা দুনিয়ার কোথাও খোঁজ পাওয়া যায় কোরআনের আলোতে যখন হাবসের প্রাপের দরবারে হজরতের সেই জফর রসিউল আনু বক্তব্য রাখলেন তাৎক্ষণিক সে অবশ্যই পথসব দাঁড়াইয়া গেছে যে আমরা হাজরাতে মসির যে সম্মান দিয়ে আসতে আসতেছিলাম কিন্তু সেটা আসলে কিছু অবাস্তব অবাস্তব মনে হয়েছিল কোরআনের আলোকে এই লোকটা যে আয়াতের চরিমা পড়লেন এবং হাজরাতে মসির যে সম্মান দিলেন এতেই হলো তার আসল মর্যাদা আসল সম্মান আল্লাপাক করেন শরীফের আলোকে বলতেছেন যারা ধর্মীয় খ্রিস্টান ধর্মের সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা কিন্তু ইসলাম বিদ্বেষী নয় তারা কিন্তু ইসলাম বিদ্বেষী নহে দেড় হাজার বছর আগের কেতাব হল সময়ের সঙ্গে মিলবে ও আন্না আকর মগম মামাদ আল্লা ফেলেন যারা নাসারাগুলি দাবি করে কোন নাসারা তাদের সঙ্গে যোগ দেওয়া হয়েছে রহবান যেখানে আল্লাহ আবেদ জাহেদ লোক রয়েছে একথা বলেন যেখানে জাতিসংঘের কফিয়ানের মতো দুই নম্বর লোক রয়েছে যেখানে সেই আমেরিকার ক্ষমতায় মতো সাত নম্বর লোক রয়েছে টনির মতো দোকাব যাদের মধ্যে তারা কোনদিন ইসলাম বিরোধী হতে কি পারেন হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম পবিত্র মহরযুক্ত চিঠি যখন রোমের খ্রিস্টান পা সার্কাসে প্রেরণ করলেন পাশা ধার্মিক লোক ছিল দুসের মতো বদমাস ছিল না তখন তিনি বললেন তুমি যে পত্র এনেছ আমি পত্রকে খুব সম্মান করি আমি একজন ধর্মীয় পন্ডিত বটে এই হুজুরের চিঠি তো আমার কিনতেছে বিশ্বাস লাগতেছে কিন্তু আমার উপরে জাতির প্রবৃত্ত নাই তুমি এই চিঠিটা নিয়ে এসে রোমের যিনি প্রধান ফোস সাহেব প্রধান ফদ্রী সাহেব তাঁর কাছে নিয়ে যাও তখন হজুর সাল্লামের পত্র বাহক চিঠি নেওয়া গেলেন জগাতির রোমি রজিয়াল তাল খিদমতে বখারেশ জগাতির রোমি রজি খুব পত্র খুলি পড়তে না পড়তে তাঁর শরীরের মধ্যে ইমানের চেতনা ইমানের নতে আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে যুবাই মুবারক গাইডিয়া সেই ইটালির রোমে সেই গির্জার সামনে আইসা দায়া বললে ও খ্রিস্টান জাতি যে পাইগম্বরের যুগ যুগান্তর থেকে আমরা অপেক্ষা করতেছিলাম